بسم الله الرحمن الرحيم. وارمكورنماي واشينداالو الله النامي شروع. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ مِنَ الْمُسْلِمِينَ. <تصفيق> بعد فقد قال قال غفار فَلَمَّا دَخَلَتْ عَلَيْهِ وَوَضَعَتْ ثِيَابَهَا رَأَى بِكَشْفِهَا مَيَادًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبِسِي ثِيَابَكِ وَالْحَقِيبَ أَهْلِكِ وَأَمَرَ لَهَا بِالصَّدَقِ رَاهُ الْحَاكِمُ وَفِي إِسْنَادِهِ جَمِيلُ بْنُ زَيْدٍ وَهُوَ مَجْهُولٌ وَاخْتُلِفَ عَلَيْهِ فِي আজকে আমাদের এই শুক্রবারে যে ধারাবাহিক বেশ কিছুদিন ধরে আলোচনা চলে আসছে বিবাহ পর্ব নিয়ে তার বিশেষ একটি বিষয় তা হচ্ছে বিবাহের ক্ষেত্রে দোষ ত্রুটি পাত্র অথবা পাত্রীর মধ্যে কোন দোষ ত্রুটি যদি জানতে পারা যায় বিবাহের পরে তাহলে বিবাহবিচ্ছেদের অধিকার বা এখতিয়ার রয়েছে কিনা लेखक तबुलिकाह दस्तुटर कारण विवाह रखा और ना रखार विवाह रखते বিচ্ছেদ ঘটাতে পারে কোন দোষের কথা নেই এইরকম আর কি ধরনের দোস্তুটি আছে যেগুলোর ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের অধিকার নেই এমন কিছু দোস্তুতি আছে যেগুলির কারণে বিবাহ বিচ্ছেদের অধিকার নেই কিন্তু বেশ কিছু দোস্তুটি আছে যেগুলো কারণে হয়তো পাত্র ক্ষতিগ্রস্ত অথবা পাত্রী ক্ষতিগ্রস্ত যার ফলে পাত্রীকে যেমন অধিকার রয়েছে অধিকার রয়েছে। যেমন অধিকার অধিকার রয়েছে শরীয়তের পক্ষ থেকে যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে আমি এর সাথে স্ত্রী বলতে পারে স্বামী বলতে পারে যে আমি রাখব না আমি তো ভালো মনে করে বিয়ে করেছিলাম কিন্তু এসব আয় দোস্তুটি রয়েছে সুতরাং আমি রাখতে বাধ্য নই शरियते इख्ति क्योंकि विषय गुरुतपूर्ण अपन क्षत्री के कर्म स्वमी घर छिड़े दिए चले गणगनार कथाई कारण दोष मानिए अथवा संशोधन चेष्टा करते इत्यादि भाष्यकार हदीस आलोचना आगे आकार बस कि भूमिका स्वरूप उल्लेख कर जरूरी বলছেন যে বিবাহের ক্ষেত্রে দোস্তুটি দুই ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত এক ধরনের দোস্তুটি হচ্ছে জন ক্ষমতা সম্পর্কীয় পুরুষের হোক অথবা নারীর হোক স্বামীর হোক অথবা স্ত্রীর হোক জন ক্ষমতা সম্পর্কীয় बाधा स्त्री सम्भव के ब्याहत मानसिक चाहिदा पूरण कर चाहिदा पूरण होना स्वमीर अथवा स्त्री शारीरिक चाहिदा रण करते स्वी पर यह रोस्तुटी কাল জুব্বী ওয়াল অন্নাতে ওয়াল হেসাই ফির রুষের মধ্যে যেমন দোস্তি কারো লিঙ্গই নেই লিঙ্গহীন অথবা একেবারে ক্ষুদ্র ওকে জল অন্না অথবা আছে হয়তো কিন্তু তা কাজের না উত্তেজনা নাই তার মধ্যে এইরকম হয়তো অথবা খাসি হয়ে গেছে অর্থাৎ কি হয়ে গেছে যেমন খাসি করলে বকরির ছাগলের কি হয় অন্নকো করে না হয় আর একটা হইতে পারে যে অপারেশন করে বাচ্চা নেবে না বাচ্চা নেবে না আগের হয়তো স্ত্রী ছিল ওখান থেকে দুটো বাচ্চা আছে আর নেব না বলে ও নিজে অপারেশন করে আর বাচ্চা নিবই না স্থায়ী আর একজন মহিলাকে বিয়ে করতে চাইছে সংসার সামলাতে হবে দোষ ত্রুটি সম্ভবের ক্ষেত্রে শারীরিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে বড় দোষ ত্রুটি মহিলাদের মধ্যে বেশ ত্রুটি বিভিন্ন রোগ রয়েছে যৌন সম্পর্কীয় রোগ অথবা गुप्तांग सम्पर्क बेस किस रोग रही भाषा विभिन्न नाम आखिरी नाम दे रोग गलो जरा चिकित्सक रोगगल नाम बस आरबी रत आफल यो विभिन्न रकम रोग गुप्त अंगे मास बेड़ी आतवा एम कि बाधा सृष्टि कर अथवा मन रकम चाहिदा स्वमी दिखाषण नहीं मृत व्यक्तिर मत इत्यादि विभिन्न रोग रही रोग गुलड़े दीते कथाई द्वित प्रकार दस्तुटी एम दस्तुटीगुल स्त्री सम्भव बाधा सृष्टि है, है ना शारिक चाहिदा पूरण कर स्वीर मध्य त्रुटी स्त्री मध्य त्रुटिपर्को नहीं शार चाहे पोरकम सृष्टि तब एम कि रोग आगे स्वामी स्त्री मजे सम्प्रीति प्रेम भालाबसा आंतरिकता बाधा सृष्टि ঘৃণা সৃষ্টি করে মন বসেই নেই রোগের কারণে আর স্ত্রীর আমাদের এক পরিচিত ভাই বিয়ে দিয়েছে মেয়ের ছেলেটাকে ভালো দেখে বিয়ে দিয়েছে আর তারপরে মেয়ে বলছে না ওর ঘরে থাকব না আমি থাকবো না ওর ঘরে কেন মুখ থেকে মারাত্মক গন্ধ আসে মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না স্বামী স্ত্রী যদি আসলে এইরকম যদি সমস্যা থাকে তাহলে এটা বড় ধরনের দোষ কারণ স্বামী মুখের কাছে মুখই না নিয়ে যেতে পারে তাহলে তো আহ কোন রকম ভালোবাসাই না হ্যাঁ ভালোবাসাই জন্মেনা আন্তরিকতায় আসবে না সবসময় একটা ঘৃণা ঘৃণা ভাব থাকবে কিন্তু এটা হচ্ছে প্রশ্ন ঘেনা হবে না হবে না অনেক লোক আছে নামাজ পড়তে বড় আগ্রহের সাথে ওর পাশে দাঁড়ালেন যে মাসা মুসলিম ভাই নামাজ পড়ে দাঁড়িয়ে মনে হচ্ছে বমি হয়ে যাবে আর বাপরে বমি হয়ে যায়। হয় মুখের গন্ধের কারণে হ্যাঁ দাঁতের গন্ধের কারণে অথবা কাপড় চাপড় গন্ধে শরীরে মাস একবার গোসল করে হয়তো জমাতে গোসল করে কি করে না আল্লাহ জানে আর করেই না। এরকম মেলা দেশের মানুষ আছে পাশে দাঁড়ানো যায় না আর এইরকমই বেড়ে সিগারেট খাওয়ালো আজকাল যারা সিগারেট খায় ধান করে যারা আর একটা মেয়ে যদি আসলে ভালো মানে পরিবেশের হয় ভালো পরিবারের হয় তার বাড়িতে তার বাপ মা ভাই বেড়া দোর কারো গন্ধ পায়নি। জীবনে তাহলে ওর জন্য তো ওর কাছে হ্যাঁ সিগারেট খোর স্বামীর পাশে মুখ নিয়ে যাওয়া মুশকিল আমাদের নামাজ পড়তে পড়তে মনে হয় যে আল্লাহ যদি যাই তুমি করতে তাহলে তো দেখে এখান থেকে টান দিতাম এত বিড়ি সিগারেট গন্ধ আসছে আর আপনারা তো জেলখানাতে যায়নি আমার জেলখানাতে মাঝে মাঝে বক্তব্য যাই জেলখানাতে মসজিদ যেটা আছে সেটা একটু বিড়ি মুক্ত। আর বাকি গ্যালারি দিয়ে যাওয়ার সময় মনে হয় যে ভূমি হয়ে গেল আবার ফিরার সময় বমি হয়ে গেল আর দুই একবার মসজিদ এ কাজ চলছে একটু মেনটেন্স মসজিদ বন্ধ আছে বললো যে এইখানে ওই কয়েকদিনের রুম এ বসে যান বা হলে বসে যান আল্লাহ একবার একবার কাতিফ জেলে গিয়েছি ওই রকম আর ওইদিকে যাই না এখন তো কোনো এক ওইরকম সবগুলি জেলের অবস্থা আরো মারাত্মক অবস্থা আল্লাহ ওদের সাথে বারবার চলে আসছে আবার থামছি আমার নিজের কথা বলছি এই করতে করতে করে ওখান থেকে সারলাম রাস্তায় গাড়িতে কয়েকবার মনে হচ্ছে গেলো হয়ে বমি হয়ে গেলো গাড়ি থেকে নামলাম নেমে জোহরের নামাজ আবকাফ মসজিদ হয়েছে এই মসজিদে জোহরের নামাজ পড়েছে জোহরের নামাজ এক ঘন্টা এমন ভাবে মগজে আর আমার ভিতরে আর ফেটে এমন হয়ে ঢুকেছে মারাত্মক বিড়ি সিগারেটের গন্ধ যে আমার যান বাঁচান মুশকিল হয়ে গেছে দুই তিন ঘন্টা আমার এইরকম অবস্থা মাথা চক্কর দিতে থাকছে আর হব বমি অবস্থা তাহলে এরকম যদি স্বামী হয় তোর পাশে কি করে একজন ঘৃণা সৃষ্টি করবে তার অন্তরে ঠিক না। তাহলে এই ক্ষেত্রে স্বাধীনতা হইতে পারে না হতে পারে না হতে পারে অবশ্যই শুধু গন্ধ না এই ঘৃণা ছড়াই বরং হারাম খাচ্ছে সে আর একটা মারাত্মক অপরাধ হারাম কিছু জিনিস আছে যে হারাম নয় নিজে থেকে ওই গন্ধ পয়দা করছে বিড়ি সিগারেট খোর তাই না খাওয়া এসে নোংরা খেয়ে নোংরা পান করে তো যাই হোক এই ধরনের এমন কিছু দস্তুটি যেগুলি शारिकी स्वामी स्त्री मजे पूर्ण भलोबासा प्रेम जन्माय घृणा सृष्टि प्रेम भलोबासा पैदा होते दिना घृणा सृष्टि এমন যে বেহাইস লাইম কেন মা বা কাউ ই দারু রাহ দাম্পত্য জীবন কে স্থায়ী করা অসম্ভব তবে নিরায় যদি বন্দির মতো কোন মহিলা হয়ে যায় যে উপায় নেই এখান থেকে যাব কোথায় বাপ নেই মা নাই বাইরা দেখবে না যাব কোথায় এরকম নিরুপায় না হলে থাকতো না হয়তো হয়তো এরকম তাই না অথবা ছেলেকে বলছে যে তুই যদি আমাদের বনকে যাবি না তালাক দাতার জন্য জরুরি হয়ে গেছে ব্যয় চরিত্রহীন একাধিক ব্যার তারপর তালাক দিতে পারে না ভালো হয় মুসিবত আল্লাহাক হেফাজত করে আপনাদের দেখিয়েছে সুন্দরী আর বিয়ের পরে দেখেছে যে আমার স্ত্রী একবারে কালো চুকচুকে কালো আমাদের অঞ্চলে বলে কাকের মত এখন ওর ভালোবাসে জন্মিছে না আর তারপরে সে প্রতারিত হয়েছে তাকে দেখেছে একটা আর বিয়ে উঠিয়ে দিচ্ছে আর একটা রকম যদি হয় এখতি আছে না নেই ধোকা ধোকা দেওয়া হয়েছে তাকে তো এইরকম ক্ষেত্রে এইরকম ঘটনা আমাদের কাছে এসছে সমস্যা ও ভাই নেই ভালোবাসার জন্মই না এক ভাই বলছে যে আমার কনো ভালোবাসা তার সাথে নাই কিন্তু নিরুপায় রাখতে হবে নাহলে আমাকে বাঁচতে দেবে না ও আত্মীয় স্বজন আমার স্ত্রী আত্মীয় সজন। যেখানে পেল হয়ে গেলো একটা ওই রকম ভাবে আমাদের ছেলে মেয়ে হয়েছে সব তাহলে কত কষ্টে আছে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে কত অশান্তিতে আছে জি তো এই জন্য আপনার স্ত্রী যদি সামান্য কিছু দোস্তুটি কাজে কর্মে যদি থাকে তো আলহামদুলিল্লাহ বলেন এইরকম বারামসি বলতে পারেননি তো বড় ধরনের হ্যাঁ যেমন বেশ কিছু মারাত্মক রোগ যে রোগগুলি ঘৃণা পয়দা করে দেয় কাল জনুন যেমন পাগলাম স্ত্রী পাগল হয়ে যায় অথবা স্বামী পাগল হয়ে যায় আর পাগলের সাথে বাস করা যেমন তোমার কথা নাকি সব সময় তো ভয় লাগে মেরে দেয় পাগল যে কোন সময়েরই দিতে একদিন একজন পাগল হয়ে গেছে আমার মদারি শিক্ষকতার জীবন আমি তখন শিক্ষকতা করি ওদিনে আসার আগে বড় মাদ্রাসায় রাত দুই টু আড়াইটার সময় স্লোগান দিচ্ছে আর পাগল চলে আসছে আর পাগল যখন সুস্থ থাকে তখন আলম আলামদের কাছে এসে বসেও তো আমি তো প্রথম থেকে ভয় পেয়ে গেছি আমাদের কাছে মনে আসছে এক যদি চলে আমি তো থেকে দিলাম দরজা লক করে। আমার পাশের রুমে আমার এক কলিক আমার সাথে ছাত্র জীবন লেখাপড়া করেছে জামিয়া সালাফি সালাফি আর সে শিক্ষকতা করে ও ছিল কি খোলায় রেখে দিয়েছে জেগে গেল খোলা রেখে দিয়েছে যাই হোক এসে দরজা একবার লাথি মেরেছে আমাদের খোলেন খুলন করেছে আমরা তো খোলি দরজা বন্ধ খুলতে পারেনি আর ওরটা খোলা লাইটটা নিয়ে একবারে ওর ধরেছে ঢেড়ে দিয়ে মেরে দিবে ও তো গেল তার প্রাণ উড়ে গেছে আলেমের ওপর একবার টর্চ লাইটের আঘাত সুভান কি করবেন আপনি করার কিছু আছে কিচ্ছু করার নেই পাগলের সাথে তো পাগলকে নিয়ে স্ত্রীর বাস করা মুশকিল আর পাগলী স্ত্রীকে নিয়ে স্বামীর বাস করা মুশকিল কিনা ভালোবাসা জন্মিবে কখনো জন্মিবে না হ্যাঁ অতীত যদি ভালোবাসা হঠাৎ করে পাগল হয়ে যায় তাহলে কিছুদিন হয়তো মানিয়ে নেওয়া যায় তারপরেও যদি জানের ভয় থাকে তো পালাতে দিশে পাবে না জানের ভয় যদি থাকে তো সাথে থাকবে না রাতি কাটাবে না যে কি জানি কখন কি করে দেয় ঠিক না যে এইরকম যেমন জনগুন পাগলামি রোগ এই রোগ রয়েছে তো যদি এরকম হয়ে যায় তাহলে এটা এই রোগগুলিতে একটু মানুষের মধ্যে ঘৃণা পয়দা হয় ও জহরি আর এই আহ এক ধরনের রোগ রয়েছে যে রোগের কারণে लज्जा स्थान फुस उठे जाए घएर अथवा रो रोग गए गागले इत्यादि एग्ला किए रोग गुली संक्रामक गा रो होती पर एक थे जन जे कौन मुस्लिम बोल आल्ल একসাথে বসলেই যে হয়ে যাবে একসাথে খেলেই যে হয়ে যাবে রোগের মধ্যে এই ক্ষমতা নেই কিন্তু বিশ্বাসী নাই তারাই এগুলোকে শুধু নিচক সংক্রামক রোগ বলছে প্রথম যাকে রোগটা ধরেছিল ওকে কে সংক্রমণ করেছিল ওর কাছে কি করে রোগটা আসলো আর যে মহামারী আমাদের দেশে হয়ে থাকে আমরা দেখে ছোটকালে কালে ডাইরিয়া বা কলেরাই অনেক লোকই মারা যেত গুটি বসন্ত তার আগে ছিলাম ছোট কালে গুটি বসন্তটা খুব একটা মনে পড়ছে না কিন্তু অথচ ওদের সাথে যাতায়াত নেই খাওয়া দাওয়া কিছু নেই বাড়িতে যারা সবসময় রোগীগুলির সেবা করছিল ওদের মধ্যে দু চারজন বেঁচে গেল এদেরকে কে বাঁচালো এই জন্য কখন কথা বলবেন না একজন মুসলিম যে এই রোগগুলির মধ্যে এমন কোন রকম ক্ষমতা রয়েছে তবে আল্লাহ বলে কিছু কিছু রোগকে কি করেছেন এই রকম করেছেন যে ওই রোগীর পাশে বসলি ওর সাথে চলাফেরা করলে রোগটা হয়ে যাওয়া রোগে আক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে জি সুতরাং অধিক সতর্কতা আছে একটু দূরেই থাকে দূরেই থাকেন এই রকমই কুষ্ঠ রোগ শরীর পয়চার পয়সা পড়ে যাওয়া हिफात करें खे बचे जा रहा रोग हम रोग दाम्पत्य जीवन बड़े दोष तुत विवाह विच्छेद करोग रोग गुली अहर আর সেগুলিতে তেমন ওই রকমের যে করে এরকম না। আর স্বামী সৃষ্টি করে না এইরকম রোগ চলে বলা যেমন বিয়ে করে নিয়ে আসুন দেখেছি সর্দি কাশি ছোট না সর্দি কাশি থাকে সর্দি কাশি কারো হয় না কারো কম হয় কারো বেশি হয় আর সর্দি কাশির জন্য ছেড়ে দেবেন আপনি না তা চলবে না আপনারও তো হইতে পারে এটার বিপরীত হইতে পারে চেষ্টা করেন চিকিৎসা চালান হ্যাঁ এগুলির ক্ষেত্রে এগুলি এমন দোষ নাই যেগুলির কারণে বিবাহে প্রতারিত হয়েছেন আপনি তবে বলে দেওয়া ভালো যদি বিশেষ করে ক্রনিক রোগ থাকে মানে পুরাতন রোগ চলে আসছে বছরকে বছর বলে দেওয়া উচিত কারণ মান না ফেলাই সামিনে যে আমাদেরকে ধোকা দেবে প্রতারিত করবে সে আমাদের দলভক্ত না আমার উন্মতের লোক না হ্যাঁ সে স্বামী হোক আর স্ত্রী হোক স্বামীর মধ্যে যদি ওই রোগ থাকে তাহলে বলে দিতে হবে ইঞ্জিন ভালো বলে বিক্রি করেন হ্যাঁ বা কিছু না বলেন গাড়ি কেমন গাড়িতে কোন দোষী আছে বলছেন না ভাই দোস্তুটি তো আমরা জানা নেই কিন্তু আসলে জানেনা দোষ আছে তারপরে তার অধিকার আছে ফিরিয়ে দেওয়ার পরে যখন জানতে পারবো জানে এতে দোষ আছে ফিরিয়ে দেওয়ার অধিকার রয়েছে তাহলে সামান্য কিছু দিনের ব্যবহারের জিনিস গাড়িটা তারপরে হয়তো আবার বদলে দিবেন কিছু দিনের জন্য ঠিক না একটা গরু কিনেছেন একটা গাভি কিনেছেন কিছু দিনের জন্য চিরকালের জন্য না আর স্ত্রী বা স্বামী সারা জীবনের জন্য তাহলে ওই ক্ষেত্রে আরো বেশি এখতি থাকা উচিত যদি বড় ধরনের বা স্থায়ী ব্যাধি হয় তাহলে কিন্তু ছোটখাটো রোগ মাঝে মধ্যে জ্বর হয় মাঝে মাঝে সর্দি কাশি লাগে মাঝে মাঝে এই হয় সে হয় বা কিছু সামান্য রোগ টোক আছে এটা যে কারোর মধ্যে থাকতে পারে স্বামীর মধ্যে থাকতে পারে স্ত্রীর মধ্যে থাকতে পারে এই দোস্তুটি গুলিকে যে স্বামী স্ত্রীর মাঝে হতে পারে এই ধরনের এগুলি কি আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে কিছু দস্তুটি আছে পুরুষের মধ্যে শুধু কিছু দোস্তুটি উল্লেখ করলাম যেমন কিছু দস্তুটি দোস্তুটি মহিলাদের মধ্যে রোগ সেগুলি আর কিছু আছে যেগুলি আর পুরুষের মধ্যে স্বামীর হতে পারে স্ত্রীর মধ্যে হতে পারে ওই রোগগুলি যেমন পাগল হওয়া কুষ্ঠ রোগী শ্বেত রোগ তারপরে বহুমুত্র রোগ বহুমূত্র তো বলা হয় সুগারকে নাকি বহুমূত্র কাকে বলে ডায়াবেটিস কে ঠিক মাসাল্লাহ বুঝছেন ব্রহ্মূত্র অনেক বহুমূত্র অন্য কিছু বুঝে সুগারের রোগী সুগারের রুগী যদি থাকেন তো বলে দেওয়া উচিত কারণ সুগারের রোগীতে পারে প্রভাব পড়তে পারে দাম্পত্য জীবনে আরো কিছু রোগ আছে যেগুলি মহিলা পুরুষের মধ্যে হইতে পারে যেমন পেশাব ধারণ ক্ষমতা নেই পেশা পড়তেই থাকে এইরকম রোগ হয় না হয় না এরকম রোগ হয় অনেকের হয় এই ধরনের রোগ রাস্তায় কোন মারাত্মক ফোড়া বা ধরেন আজকাল মারাত্মক যেগুলি ব্যাধি ক্যান্সার হ্যাঁ ক্যান্সার আছে আমি বিয়ে করেছি বলে ধোকা দিল না অবশ্যই ধোকা দিল তারপরে যদি জানা যায় বিয়ের যখন তার সাথে ভালোবাসার জন্মে গিয়ে ক্যান্সার হয়ে যাওয়া আলাদা কথা দিনে যদি অহরহ হয়ে থাকে এগুলির বিষয়টা আলাদা আর বড় ধরনের যদি রোগ থাকে তাহলে অবশ্যই দিতে হবে বলছেন এই বিবাহ বিবাহের সাথে সম্পর্কিত রোগ মানে স্বামী স্ত্রীর মাঝে যেসব রোগগুলি থাকতে পারে আর সাহি অন্যান্য কাহা ইউফ সাহো বেজম সঠিক মতে যে কোনুদ অন্য অন্য অন্য আদান প্রদানের মতো অন্য অন্য আদান প্রদান যেমন ব্য সেরা কেনা বেচা ব্যবসা এছাড়া ভাড়া নেওয়া বিল্ডিং ভাড়া নিলেন ভাড়া নিলেন থাকবেন বাস বাস করবেন ভাড়া নিয়ে দেখছেন যে পানি পড়ছে বৃষ্টি কালে পানি পড়ছে আর এই জন্য ভাড়া নিয়েছি না না হবে না ফেরত দার অধিকার আছে না না যেটা অ্যাডভান্স দিয়েছেন ওটা ফিরিয়ে দেবেন অধিকার আছে না কোনো অধিকার না সব ফিরিয়ে দিতে হবে হ্যাঁ সমস্ত সমস্যার সমাধান আছে দিন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান তো অন্যন্য যে আদান প্রদান গুলি বা চুক্তিগুলি সেগুলির ক্ষেত্রে যেমন কোন দোস্তি পাওয়া গেলে সেটা বিচ্ছেদ করা ঠিক তেমনি তার চেয়ে বেশি গুরুত্ব বিবাহ সাথীর ক্ষেত্রে ব্যাপারে ভাড়া দেখাই ছয় মাসই তো তারপরে আর না কিন্তু বিবাহ করে ফেঁসে গেলে সারা জীবন সারা জীবন আশি বছর আশি বছর একশো বছর একশো বছর তাহলে এই ক্ষেত্রে তো আরো বিবাহ বিচ্ছেদের অধিকার থাকা উচিত এই কথা বলছেন আল্লাহমতো লড়ে কারণ আসল হচ্ছে যে মানুষ যখন বিয়ে করার জন্য যাচ্ছে একজন পুরুষ অথবা একটা মেয়ের বিয়ে দিতে সহি সালামত ঠিক না এটা হচ্ছে আসলের ব্যতিক্রম যদি হয় রয়েছে বিবাহ বিচ্ছেদ ঘটাবার ফানা হাজি তকদে মিনাল আসিয়া কাল আল আমা অলহারসি তো বলছেন যে সুতরাং এই যখন এই কোন রকমের একটা আদান প্রদান করতে গিয়ে বিবাহের হোক অথবা অন্য হোক যদি বেরিয়ে তাহলে এগুলি ঘাটতি আমি একটা পূর্ণ জিনিস নিতে যাচ্ছি ওঠতে ত্রুটি ঘাটতি আছে আমি এরকম ঘাটতি জিনিস কেন নেব যেমন অঙ্গহানি থাকা এরকম অথবা অন্ধ থাকা অথবা বোবা থাকা হ্যাঁ অথবা বধির বহিরা থাকা শুনে না কানে ধরনের দোষ এগুলি যদি বহিরা হয় শুনে না আর নিয়ে জানে না আমার স্বামী হবে কথা বলতে রাতে বাসন ঘরে আসতে কথা বলি কিছু শুনে না চিৎকার করে কথা বলে লজ্জা লাগবে প্রথম রাত কি করে চিৎকার করে কথা বলবে এক পাঁচ বছর দশ বছর হয়ে গেছে যে চিল্লে চিলে কথা বলবে স্বামীর সাথে ঠিক না। বড় ত্রুটিগুলো ছোট ত্রুটি এই রকমই যে কোনো যদি একজন তার সাথে চলাফেরায় ঘিনা সৃষ্টি করে তাহলে এইরকম দস্তুটি হলেই বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে আর এতে বিবাহের লক্ষ্য উদ্দেশ্য হয় না বিবাহের যেটা টার্গেট বিবাহের লক্ষ্য উদ্দেশ্য শুধু পশুর মত নিজের জন্য নয় বরং আলমা ভালোবাসা রাহমাশীল হবে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী একে অপরের কি অন্তর থেকে ভালোবাসবে কিন্তু এই সব দস্তুটির সাথে হয়ে উঠছে না ফাইনো ইউজেবুল ফেয়ার এগুলোর ক্ষেত্রে এখতিয়ার মানে স্বাধীনতা রয়েছে বিয়ে স্বাদী হওয়ার পরে যদি স্বামী স্ত্রী একে অপর সম্পর্কে জানতে পারে যে এ বাচ্চা হবে না তাহলে বিবাহ বিচ্ছেদ করার অধিকার আছে না নেই এটা একটা বড় লক্ষ্য উদ্দেশ্য করার যে আমার বাড়বে নবীর আমার ছেলে মেয়ে হবে যারা আগামীতে আমার কাজই আসবে বল একটি গুরুত্বপূর্ণ জিনিস ধনের বলের চাইতে জনের বল অত্যন্ত গুরুত্ব রাখে তাই শেখুল ইসলাম যদি বিবাহের পরে স্পষ্ট হয় যে বাচ্চা হবে না হবে না সবুতুল খেয়ারিল আতি স্বামীর মধ্যে থাকে তাহলে আমাদের মতের যুক্তি হচ্ছে যে স্ত্রীর জন্য পুরো স্বাধীনতা রয়েছে অধিকার যেমন স্বামীর রয়েছে মনের কামনা যে আমার ছেলে মেয়ে হোক আর স্ত্রী নয় অবশ্যই জি এখন হাদিসের দিকে আসে হাদিসগুলি যে নিয়ে আসা হয়েছে অধিকাংশ হয় জৈফ আর হলে মৌকুফ একটা ক্ষেত্রে মামালার আদান প্রদানের ক্ষেত্রে যে আপনি নিচ্ছেন আর দিচ্ছেন পয়সা দিলেন আর কিছু হাসিল করলেন পয়সা দিয়ে মাল সামান মাল সামান যেই কোয়ালিটি চেয়েছিলেন যদি সেটা না পান তাহলে আপনার অধিকার আছে ফিরিয়ে দেওয়ার না ওই রকমই টাকা আপনি বিক্রি সামান বিক্রি করেছেন টাকা আপনাকে দেওয়া হলে পাঁচশো টাকা নোট জাল নোট হলে ফিরিয়ে দেওয়ার অধিকার আছে না নেই তা আপনার যখন ফিরে দেওয়ার অধিকার আছে ওরও তো ফিরিয়ে দেওয়ার অধিকার আছে ব্যবসা বাণিজ্যে যেমন এইরকম অধিকার রয়েছে তেমন বিবাহ সাহিত্য বেশি অধিকার রয়েছে যদি এইরকম দস্তুটি পাওয়া যায় তাহলে এই জন্য সরিয়েতে প্রথম কথা যে প্রত্যেকটি মশলা মশাইলের ক্ষেত্রে আমরা ওই বিষয়ের আয়াত অথবা হাদিস খুঁজব चेस्टा कर दिन केल्ला कम्प्लीट कर प्रत्येक प्रयोजन हो, हो क्या पर्त প্রত্যেকটি সমস্যার জন্য যে সমাধান এই সমাধানের ক্ষেত্রে আপনি আওতাতে যখন আপনার নতুন সমস্যাটাকে ফেলবেন তখন হয় হ্যাঁ হবে না না হবে যাই হবে না না যাইজ হবে বিবাহ বিচ্ছেদ ঘটনা চলবে অথবা চলবে না বোঝা কিনা যেমন ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে যে পাক পবিত্র বস্তু যেগুলি ক্ষয়ক্ষতি করে না সেগুলি হচ্ছে হালাল ঠিক না ইসলামের কায়দা হচ্ছে নীতিমালা হচ্ছে যে যত নোংরা বস্তু ক্ষতিকর বস্তু হ্যাঁ সেগুলি হচ্ছে হারাম খাবাইস আর খাবাইস হচ্ছে হারাম বুঝা গেছে এই নীতিমালাতে পেশাবাইখানা হারাম কেন পান করে অপকারী অপকারী ঠিক মাটি খাই পেশাব ফতুয়া ছিল আসলাম আছে এখন আয়া তার হাদিস খুঁজে বাড়ানো মৌলিক নীতিমাল আছে দেখতে হবে যে এটা উপকারী না অপকারী এতে ফায়দা আছে না দাঁড়ার আছে লোকসান আছে দেখতে হবে আপনাকে বোঝা গেছে জি হ্যাঁ ওই রকমই দেখতে হবে যে ভাত রুটি মাছ মাংস এগুলি খাওয়া আল্লাহ আরাম তাই এ বাত এগুলি হ্যাঁ তাই বাত যেসব পশুর গস্ত খাওয়া যাবে না আল্লাহ বলে দিয়েছেন বা তার জন্য একটা নীতিমালা হাদিসে রয়েছে যে কোন ধরনের পশু খাওয়া যাবে কোন ধরনের পশু খাওয়া যাবে না আছে নীতিমালা পাখির ক্ষেত্রে কোন ধরনের পাখি খাওয়া যাবে কোন ধরনের পাখি নীতিমালা রয়েছে যেগুলির দিকে আর বেশি যাচ্ছি না সেগুলিকে এক পাল্লাতে একদিকে রাখবেন আর যেগুলি মদ হ্যাঁ তারপরে আপনার গাঁজা হিরোইন হ্যাঁ গাঁত এমন দেশের হ্যাঁ নেশার দিন তারপরে আপনার কি বলছে তামাক তামাক থেকে যত প্রোডাকশন হইতে পারে সে গুল হোক আর গুল দিয়ে দাঁত মাজা একটা খবির জিনিস নোংরা জিনিস তামাক থেকে তৈরি আর তামাক দিয়ে দাঁত পরিষ্কার করবেন খাবাই তাই দিয়ে করতে হবে বোঝা গেছে আপনার পেস্ট যদি শুকুরের চর্বি দিয়ে বা কুকুরের চর্বি করবেন কারণ আপনি বুঝতে পারছেন ঠিক না? তো যখন ওইটা করবেন না তো এটাও করবেন না জি তো শরীয়তে যারা কোরআন এদিস বুঝতে শিখবেন গভীরভাবে এবং ফতুয়া দিবেন তাদেরকে সবসময় কোরআন হাদিসের কায়দা করলিয়া মৌলিক নীতিমালা ওসুলগুলি মনে রাখতে হবে জি এইভাবে আল্লাহাকিট করেছেন এখন আসেন হাদিস জয়ফ তখন আমরা কায়দা করলিয়ার দিয়ে যাব। তিনি তার পিতা কাবণনা করছেন তামিমানি গেফারিনোত্রের আলিয়া নামক এক মেয়ে বা এক মহিলাকে বিয়ে করেছিলেন নবি ঘটনা যখন সেই মহিলা নবীলের কাছে প্রবেশ করলো মানে হইলো ঘরে তার শরীর অন্মুক্ত করলো শরীর থেকে কাপড় রাখলো মানে শরীর অন্মুক্ত করলো আবেহা বায় তখন রসুল্লাহ সাল্লাম তার পার্শ্ব সাদা দেখতে পেলেন সাদা হয়েছে মানে শ্বেত রোগ আল্লাহ আমি আশ্রাই চাইছি তোমার কাছে মের আল বারাস শ্বেত রোগ থেকে ওল জোজামে আর কুষ্ঠ রোগ থেকে আর পাগল হওয়া থেকে খারাপ মারাত্মক সব রোগ থেকে আশ্রয় চাওয়াত শরীর সম্মত বিষয় নয় যে আল্লাহ জীবনে যেন আমি অসুস্থ না হয় কেউ যদি এরকম দোয়া করে আল্লাহ জীবনে যেন আমি অসুস্থ না হয় কথাটা তো এমনি তো ভালোই লাগছে যে আমি কখনো অসুস্থ হব না ডাক্তার খানা যাওয়া লাগবে না ওষুধ খাওয়া লাগবে না হ্যাঁ ভালো দোয়া না আপনার কোন সময় সর্দিও লাগলো না আপনার একটু জ্বরও হইলো না তুই যে গুনহার বোঝা চাপছে কি করে হালকা হবে হারে জ্বরে গুনা মাফ হয় সর্দি কাশিতে গোনহা মাফ হয় ইত্যাদি ইত্যাদি একটু আঁচি পড়লে মাফ হয় হালকা হালকা মেলা রোগ রয়েছে মাথার ব্যথা মাথার ব্যথা আল্লাহ জীবনে যেমন ব্যথা না হয় যে বা যে রোগগুলি মারাত্মক ধর্মের যে রোগগুলি মানুষের ঘৃণা ছাড়ে মানুষের মাঝে অরুচিত সৃষ্টি করে ইত্যাদি ইত্যাদি অথবা যাতে আপনার জীবনটাকে সর্বনাশ করে দেয় এই ধরনের রোগ নবী কারিম সালি সাল্লাম দেখলেন যে ওর কাশুন বলা হয়েছে কাশুনের ব্যাখ্যায় ভাস্যকার কোমর আর দোলু দিলাউন বলা হয় এই পার্শ্ব হাড় হাড্ডি গুলো যে বেতের মতো যে হাড্ডি গুলো রয়েছে হাড্ডি পাঁজরা বা পাঁজরের হাড্ডি এই হাড়ে সাদা দাগ ছিল সাদা দাগ ছিল তুমি পরিধান করো মানে শরীর ঢেকে নাও আহলেকে এবং তোমার পরিবে পরিবারের কাছে তুমি চলে যাও পরিবারের সাথে মিলিত হো সব কায়াল হাঁকো মানে হচ্ছে মিলিত হওয়া হ্যাঁ পরিবারের সাথে চলে যাও অর্থাৎ এখন মাসলা এই মাসলা রেখে একটা মাসলা যখন ইলহাকি শব্দ আসলো এই পরিভাষাটা আরো ব্যবহার করেছেন আমাদের দেশে ব্যবহার করা হয় এইরকম কাছাকাছি বাক্য ব্যবহার করা হয় কেউ যদি স্ত্রীকে বলে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 এখন এই ছেড়ে দিলামটাকে তালাক গণ্য করবেন না করবেন না একটা লোক আপনার আমি আমার তালাক হয়েছে কি হয়নি কি বলবেন হ্যাঁ আমাদের দেশের লোকেরা সাধারণত ছেড়ে দিলাম কথাটি কিসের অর্থ ব্যবহার করে তালাকের অর্থ ব্যবহার করে সুতরাং ছেড়ে দিলাম বলেছে তিন বলেনি সুতরাং এক মজলিসে সহি সর্বসম্মতি করে বললাম আর সঠিক মতে এক মজলিস যদি বলে তোকে একশোটা তালাক দিলাম একশোটা পকেটে নেই দিবে তোমাকে একশো টাকা দিলাম আর পকেট থেকে টাকা বের করছে তিনটে টাকা আছে তো যেসব মূর্খ লোকেরা বললার তালাক ঘর ভর্তি তালাক আছে এরকম মূর্খ লোক বাড়ি আসলি তালাক তালাক মানে মূর্খ তো আর শেষ নাই তালাকের ক্ষেত্রে আরো বলতো এই ফোকাহারা এই সব এই জন্য উল্লেখ করেছেন ঘর ভর্তি তালাক একবারে ঘরে যত তালাক আসে তো এইরকম যদি তালাক দেয় তো কটা তালাক আছে ওখানে পুঁজি তো তিনটে সঠিক মতে এক মজলিস এক ভাষা একসাথে দিলে একটা হবে কিন্তু মাসলাই বড় রয়েছে। তবে শুধু বিবি বাঁচানোর জন্য না কোরআন সন্ন্যার রাস্তা আসলে সবটাই ক্ষেত্রে আসতে হবে আর শুধু বিবি বাঁচানোর জন্য অন্য একটা অন্যদের একটা ফোটো নিয়ে এলাম আর নামাজের ক্ষেত্রে আবার নামাজ ছাড়লাম না বিদাত ছাড়লাম না এটা চলবে না আবার এটা সুবিধাবাদী মুসলমান আর একটা পরিভাষা আমাদের আছে যা তকে রাখবো না রাখবো না তোকে বললো হ্যাঁ এতে তালাক হবে কি হবে না হ্যাঁ একই কোন পার্থক্য নাই এখের ইন্নামাল রাখবো না মানে যদি নিয়ত করে যে এইটা যদি তালাক তাহলে তালাক যদি নিয়োগ না করে ওকে একটু ধমকাবে যেন আসলে ওকে রাখবো না মানে বাড়িতে না যা কিন্তু আমার মানে স্ত্রী হিসাবে রাখবো না এটা করিনি যদি বলে তো ওর হিসাবে আল্লাহাক রাখবো ইন্নামাল আমল বিনিয়া হ্যাঁ যা তোর বাড়ি চলে যা এই হলে কি আমাদের না তোর বাবার বাড়ি যা তোর ভাইয়ের বাড়ি যা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 করিম সাল্লা সাল্লাম আরব রাহিমে তোমার বাবার বাড়ি চলে যাও এটা ছেড়ে দেওয়ার অর্থে তালাকার অর্থে ব্যবহার করেছো বেশ বলেনি যে তালাক দিলাম তাহলে হইল বিবাহ বিচ্ছেদ হইলো আমার তার জন্য মোহর দিয়ে দেওয়ার নির্দেশ দিলেন যে ওকে মোহর দিয়ে মহারানা দিয়ে দা নবী করিম সাল্লাম মহারানা দিয়ে মহিলাকে বিদায় করে দিতে বললেন মহারানা স্ত্রীকে ফুল দিতে হবে এ অবস্থায় না হাফ দিতে হবে हाफ दी अवस्था फुलरता सहबस है पुरो महराना दी कारण से निर्जन अवस्था सूतरा पुरो महर दी जदि তাকে হয়তো স্পর্শ করেনি কিন্তু বিয়ে হয়েছে এমনি লোকজনের সামনে দেখা সাক্ষাৎ হয়েছে বাড়িতে এসছে নিজের রুমে রুমে আসেনা অনেক আমাদের দেশে করে কি আসার পরে নতুন বকে ঘরে ঘরে উঠিয়ে অনেক সময় একটু ছোট থাকলে দেয় না ও দেখেছেন এককালে তো বেশি ছিল এখন এগুলো দূর হয়ে যাচ্ছে এখন তো আগে থেকেই টেলিফোন বিয়ের কথা হয়েছে আর স্বামী স্ত্রীর মতো সব শুরু হয়ে গেছে আল্লাহ তারপর যদি দাড়ি রেখে কাজ হয় আর তারপর ইসলামী সেন্টার এসে যদি কিছু শিখাও যদি এরকম কাজ হয় এটা সাধারণ মুসলিম এটা জাহিল মুসলিমের জন্য যদি হারাম হয় তাহলে যারা একটু পড়াশোনা করছেন ইসলামী সেন্টারে যারা একটু পাঁচ অত নামাজ পড়ছেন যারা একটু দাড়ি রাখছেন লজ্জা করে না আল্লাহ যেন হৃদায়ত দান করেন কি এগুলো হচ্ছে বড় চরিত্র আর আপনি বলেন যে কাবল তো আমি কবুল করে নিলাম বাস হয়ে গেল দুটো সাক্ষী রাখেন মেয়ের বাবা থাক আপনি থাকেন আর দুটো সাক্ষী রাখেন হয়ে গেল আর মেয়েটার কাছে মেয়ের বাবা অনুমতি নেবে ওটা মেয়ের বাবার কাজ আপনার কাজ না অনুমতি দিয়েছেন সেটাও সবার সামনে বলতাম নির্জনে নয় মেয়ের বাবা থাকবে না হয় মেয়ের মা থাকবে মেয়ের বোনেরা বসে থাকবে সবার সামনে যা জিজ্ঞাসা করার আছে দেখার আছে কথা বলার আছে কথা বলে নেন যদি বুঝতে চান তাহলে আপনার মা বোন পাঠিয়ে দিন ভিতরে আর খুব একটু গল্প করে আসুক মেয়েটার সাথে বুঝে আসুক যে কি অবস্থা আছে ঠিক কিনা কিন্তু আপনি নির্জনে গল্প করবেন টেলিফোনে গল্প করবেন যে ওকে তো বিয়ে করি করবই অন্যরা যেমন অধিকার রাখে আপনি অধিকার রাখেন প্রস্তাব দিচ্ছু নেই আমাদের দেশে আর ওই বিয়ের ক্ষেত্রে জাহিলিয়াতে ভরা রয়েছে জাহিলিয়াতে ভরা রয়েছে মুসলিমদের বিয়ে এবারে হিন্দুদের বিয়ের কাছাকাছি বাইনামা একটা রয়েছে আর জানিনা আপনাদের অঞ্চলে আছে কিনা আছে বাইনামা মানে একদিন তো দেখে গেল তারপরে কয়েকবার করে দেখে যাবে একবার নিজের বন্ধু বান্ধব নিয়ে দেখে গেল যত বন্ধু বান্ধব থাকে সবাইকে একদিন দেখাইলো যেটা বিয়ে করবো তোরা দেখ সবকে দেখাইলো আর একদিন ওর বাপকে পাঠাইলো ওর মাকে পাঠাইলো মাকে পাঠানো তো ভালোই কথা যে মহিলা নেই খুব দেখুক কিন্তু ওর থাকি। পাঠাল সব সে হারাম এই ছেলেটা বিয়ে করতে চাইছে সেই জন্য তাকে দেখানো যাইজ কথা বুঝতে পেরেছেন যদি বিয়ে করতে না চাইতো সেই কথা প্রস্তাব না দিত তাহলে তার জন্য দেখা হারাম কখনো যাইজ নাই বেগানা কোন মেয়েকে দেখা যুবতীকে দেখা মহিলাকে দেখা বাপ দেখতে আসার বৈধতা নেই আর সবকে নিয়ে এসে দেখছোল্লা আর তারপরে এই দেখে গিয়ে দু তিনবার করে দেখা হলো তারপর আবার বাই নামার জন্য আসলো বিশ জন পঞ্চাশ জন আর এমন করে খাবে হ্যাঁ হারামে পরিণত করে যার ফলে বিয়েতে বরকত নাই দেখেন না বরকত নাই না ছেলে মেয়েতে বরকত আছে সৎ সন্তান হচ্ছে না দাম্পত্য জীবনে বরকত আছে পরবর্তীতে প্রেশান হয়ে যাচ্ছে যে আমার স্ত্রী আমাকে ভালোবাসা না কোথাও আছে এগুলো কেন হচ্ছে তুমি হারাম হারাম তরিকাতে বিয়ে করেছে সেই জন্য বেদাতির সেই জন্য ওই হিন্দুদের মতো সংস্কৃতি সভ্যতার বিয়ে করেছে সেই জন্য নগদ মোহরটা করেছ যার ফলে বর্বত হয় তো কথা লম্বা হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাম ওই মহিলাকে বলেন যাও তোমার বাবার বাড়ি চলে যাও আমার আল্লাহ সেদাক মোহর দিয়ে দিতে বলেন কারণ সে যেহেতু শরীর থেকে কাপড় রেখে দিয়েছিলাম তিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তি মহাদ সিনের কাছে অপরিচিত ব্যক্তি তাহলে মজহুলের হাদিস হচ্ছে জয়ীফ আর তার ওস্তাদ সম্পর্কে অনেক দিমত রয়েছে যে তার যে ওস্তাদ এই জামিলের যার কাছ থেকে তিনি বর্ণনা করেছেন তার অবস্থা কেমন হাদিসটি জন্য ভাষ্যকারসনাদ আহমদেও রয়েছে আর যে এই হাদিসটি অত্যন্ত দুর্বল এই হাদিসের বর্ণনাকারী জামিল বিন জায়দ এবং একা বর্ণনা করছে তার সমর্থক কেউ নেই এমাম বোখারি রহমতুল্ল বলছেন হাদিস ওই জামিল বিন জায়দ হাদিস নয় আরো অন্য কাবি এটা কি ভালো কাজ করেছে সাধারণ লোক তালাক দিচ্ছে দিচ্ছে কোন আলেমের যদি বিবি তালাক হয়ে যায় তার বদনামের শেষ নাই হ্যাঁ মানুষ এটা আলেম নাকি তালাক দিয়েছি নবী সাল্লাই যদি তালাক না হয়তো আরো অপরাধ মনে করতো এই জন্য আল্লাহ করে যদি শরীয় সম্মত হয় শরীয় সম্মত কারণে দেন তাহলে কোন রকমের জুলুম না আর কোন দোষের কথা না যে তালাক দিচ্ছে তার মধ্যেও কোন দোষ নেই যাকে তালাক হচ্ছে তার মধ্যে কোনো দোষ নেই বা যে তালাক নিচ্ছে তার মধ্যে কোন দোষ নেই যদি বিনা দোষিতা নিয়ে থাকে তাহলে আর তার হাদিস দেখে এই ক্ষেত্রে তিনি এত বড় তবে যে তিনি সাহাবাই কেরাম থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন যারা তারপরে জুনিয়র তাবেই তারা অনেক তাবেই তাবেই তাবেই থেকে ছোট তাবেই বড় তাবেই থেকে হাদিস বর্ণনা করেছেন কিন্তু সহিদিন মুসাইবকে বলা হয়েছে সৈয়দ কোন পুরুষ যদি কোন মহিলাকে বিয়ে করে ফাদাখালা বিহা তার সাথে বাসর করে ফাওয়াজা দাহা বাসর করে নির্জন অবলম্বন হয়ে গেছে বা বাসর হয়ে গেছে তারপরে তাকে যদি কুষ্ঠ রোগে আক্রান্ত পায় ওই মেয়েটিকে ফালাহা সাদা কবে ইয়াহা। সে আহা তাহলে ওই মহিলা মহরানা পাবে যেহেতু তাকে স্পর্শ করেছে পুরো মোহর পেয়ে যাবে স্পর্শ করা হয়েছে হ্যাঁ তার ইস্যুতের একটা মূল্য রয়েছে ওয়াহু আহু আলামান আনু মিনহা ওয়াহু আহু মানে ওয়াহু আল মাহর হমির যাচ্ছে মাহারের দিকে সাদা দিকে মানে ওই ব্যক্তির ওই পুরুষের জন্য তো মোহর তাকে তো দিতে হইলো মোহর দিয়ে বলছে আমি ক্ষতিগ্রস্ত भलो ना रुगर क्षतिग्रस्त क्षतिग्रस्त मोहराना मकदमा पेश करेस करुदे धोखा फेलेटी रोगाक्रांत जाने तर তার সাথে বিয়ে দিয়েছে তাহলে যে ঘটক ছিল ঘটক যদি জানে তাহলে ঘটক ফাঁসবে জেনে আমাকে ওখানে ফাঁসে লা কেন আর ঘটক যদি না জানে বা সরাসরি কথা হয় তাহলে মেয়ের বাবা ফাঁসবে হ্যাঁ মেয়ের ভাই মাঝখানে ছিল আর কথাবার্তা তার সাথে হয়েছে সে জানাইনি যে এইরকম ওর বোন বা ওর মেয়ে পাগলি অথবা কুষ্ট রোগে আক্রান্ত অথবা শ্বেত রোগে আক্রান্ত বা এরকম মারাত্মক ব্যাধি রয়েছে জানাইনি মানসুর ইমাম সাইদিবিনে হরিষ্টি বর্ণনা করেছেন ইমাম মালিক বর্ণনা করেছেন মোসান্ন ইবিন আবি সাহেব ইমাম ইবিন আবি সাহেবা বর্ণনা করেছেন এই হাদিসের বর্ণনাকারীরা নির্ভরযোগ্য তবে না এই কথাটি গুরুত্বপূর্ণ খোলা ফেরা সেদিনের কথা দলিল জি নাল্লা সালামের খেলাফ যদি হয় দেখ নবীসাল্লাম এর সরাসরি যদি সাংঘর্ষিক কথা কাজের সাথে কেউ একটি ফতোয়া দিয়েছেন বা বক্তব্য পেশ করেছেন একটা কথা বলেছেন জানতে পারলেন অমুক সাহাবি মত এটি আর তারপরে তার বিরোধী কোনো বক্তব্য আর কোন সাহাবিদ তার বিরোধী মত আর সাহাবাই মধ্যে পাওয়া যাচ্ছে না তখন সেটা দলিল হবে কি হবে না দলিল হবে না হবে না দলিল হবে কারণ এই থেকে এর বিপরীত কিছু নেই আর সাহাবাইকার মধ্যে এই মাসলার ফতুয়া দেওয়ার ফতুয়ার বিরোধী কেউ নেই তার মানে বোঝা যাচ্ছে সাহাবাই কেরামরা তার কথায় একমত ছিলেন না হইলে অবশ্যই তারা ভুল কথার প্রতিবাদ করতেন জি হ্যাঁ তাহলে এক ব্যক্তির কাছে জ্ঞান আছে অথবা এক ব্যক্তি নকল করেছেন অন্যরা নীর তাদের থেকে বর্ণিত কথা কাজের হাদিসের আয়াত অথবা হাদিস কোরআন এবং হাদিসের বিরোধী না হয় এবং সাহবাই মধ্যে তার বক্তব্যের কোন সাহাবীর বক্তব্যের বিরোধী যদি কাউকে না পাওয়া যায় তাহলে গেছে না যখন আদশা গম কে খেজুর তারা যায় এই যুক্তিতে নেওয়া যেত হয়তো যে সবাই নীরব থেকেছেন মেনে নেওয়া হয়েছে এই হয়ে গেছে বোঝা গেছে কারণ সাহাবেক ছড়িয়ে চিঠি ছিল না সাহাবেক বিরোধিতা করেনি তার মানে তারা শরীয়তের সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন যে আর বড় বড় মুজিহাহিদিন কখনো না তারা সবচেয়ে বেশি বুঝেন কারণ সরাসরি তারা থেকে সাল্লাহামিখেছেন তো যদি বিরোধিতা কেউ না করতো তাহলে কি হয়তো তাহলে বলতাম যে ঠিক আছে আদশাহিতা ঠিক আছে আমার দেশে যে আদশাহ বের করে এক লোকেরা কিন্তু যখন বিরোধিতা করা হয়েছে সাহাভাইকার আমি পক্ষ থেকে যে রসুর উল্লাহামে যুগ যেমন করতাম তেমনটাই করবো আপনার কথা নেওয়া যাবে না যদি আপনি শাসক খালিফা তাই না বোঝা গেলো যে এইটা দরিল না তাহলে এই আমলটা দরিল না এইরকমই যে কোনো ক্ষেত্রে হোক না কেন আলীদিন করেছেন রাজিয়া আল্লাহ তার থেকে সাহাবি থেকে যেহেতু বর্ণনা করেছেন তাহলে উমার থেকে বর্ণনা করছেন আর বর্ণনা করেছেন আলী রাজিয়া চতুর্থ খলিফা থেকে না হব এইরকমই একটা বক্তব্য মানে একই মত যদি এই রকমের কোন দোষ পাওয়া যায় তাহলে মহরানা দিয়ে দিবে আর যে প্রতারিত করেছে তার কাছে ক্ষতিপূরণ নিয়ে নিবে অতিরিক্ত রয়েছে যদি ওই মহিলার কার্নের ব্যাধি থাকে কারণ আবার কোন ব্যাধি কর্ণের ব্যাধি সম্পর্কে ভাষ্যকার বলছেন এমন রোগ গুপ্তাঙ্গে গোস্ত বেড়ে যাওয়া বা রাস্তা ক্লিয়ার না থাকা জি মন্দ থাকা ইত্যাদি বাধা সৃষ্টি হওয়া যে কোনো ভাবে হোক না কেন এইরকম রোগকে কারণ বলা হয় মহিলাদের ফাজ ওই মহিলার স্বামীর স্বাধীনতা থাকবে আবার পারে রাখতে পারে তো ওর আবার শারীরিক চাহিদা কি করে পূরণ হবে কেউ যদি জিজ্ঞেস করে যে ও রাখবে আর শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না তো কিভাবে রাখবে কি জবাব দেবেন হ্যাঁ আজকাল চুপ এই জন্য আছেন যে আমরা একটার বেশি জানি না একটার বেশি বিয়ে করা অপরাধ বিয়ে যখন নিয়েছি। আর ওকে যখন সংসারে নিয়ে চলে এসছি যদি আমার বাড়িতে একটা বোন থাকতো তো খাওয়াইতাম না এটা থাকলে না একটা ছেলে মেয়ে যদি আমার হইতো খাওয়াইতাম না তো যা এগিয়ে খাওয়াবো আমি রাখবো যা ওর সাথে আমার শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না হচ্ছে না আর আমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য আর একটা বিয়ে করে নেবো চলবে না চলবে না রাখতে পারে এরকম এরকম থাকলে চলবে না স্বাধীনতা শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না স্পর্শ যদি করে নিয়ে থাকে তার সাথে যদি মেলামেশা হয়ে গিয়ে থাকে ফালাহাল মাহর তাহলে ওই মহিলার জন্য পুরা মোহর রয়েছে কেন মোহর দিতে হবে ক্ষতিগ্রস্ত যে কারণ তার মর্যাদা সুসাল্লা সালাম দিন ইসলামী দিয়েছেন যেখানে মহিলাদের কোন অবস্থানই ছিল না কোন মর্যাদাই ছিল না আগের সব ধর্মগুলি ছিল অথবা মক্কার মুশ্রেকদের ধর্মে বা হিন্দু ধর্মে কোন মর্যাদা ছিল না স্বামী মারা গেছে বলে ওই মহিলার বেঁচে থাকারই অধিকার নেই এটা হিন্দু ধর্ম যার ফলে যখন কেউ বিয়ে করবে না তারপরে ওকে রাক্ষসী বলবে তুই তোর স্বামীকে খেয়েছিস এইগুলো সারা জীবন না শুনে আর তারপরে স্বামীর সাথে সতীত্বের প্রমাণ হচ্ছে যে সতী দাহতে জ্বলে যাও লাফদি। যখন জ্বালাতে শুরু করলো স্বামীকে ওই সময় মহিলা কি করতে হিন্দুদের লাভ দিয়ে চিতাতে গিয়ে ঝাঁপিয়ে পড়তো আর নিজেকে জ্বালিয়ে দিত এটা ছিল সতী দাহ এই হচ্ছে নারীর মর্যাদা অন্যান্য ধর্মেই এক মহিলার যতই স্বামী যাক না কেন স্বামী মারা গেল আরেক স্বামীর ঘরে গেল ওই স্বামী মারা গেল আর এক স্বামীর ঘরে গেল এই করে কোন লিমিটেশন আছে যে দশটার বেশি হ্যাঁ করতে পারবে না এরকম কিছু আছে একশোটা হইতে থাকে দু চারশোটা অসুবিধা আছে নাকি এবং এই মহিলার যে দিচ্ছে কোন অসুবিধা আছে কোনো দোষ তার উপরে চাপছে না এ হচ্ছে ইসলাম এবং দিন ইসলামের নারীদের মর্যাদা অমিন সাইদ সঈদিন মুসাইব আয়েজান আর সঈদিন মুসাইব রহমতুল্লাহ আল্লাহ সূত্র থেকে আরো বর্ণিত হয়েছে তিনি বলছেন কাদা উমারো ফিল উমার খেলাফত আমলে হিজড়া সম্পর্কে অথবা স্বামী স্ত্রী মিলন অপারক সম্পর্কে এম ওই ব্যক্তিকে যা বলা হয় যার গুপ্ত অঙ্গে কোন ক্ষমতাই নেই যার লজ্জা ইস্তানে কোন ক্ষমতাই নেই এম একটা হচ্ছে মহিলার দিকে ঝুঁকে থাকা আর একটা হচ্ছে যেটাকে বলা হয়েছে বোঝাই যায় না যে মহিলার মতো লাগে না দেখে আর পুরুষের মতো লাগে না দেখে মুশকিল আচ্ছা কারো ঘরে আল্লাহ করে কারো ঘরে দেবেন মেয়ে মনে করেন কত মাসলা জানতে হয় একজনকে মুফতি হইলে আলেম হইলে ফাকি হইলে হিজড়ার কথা আসলে আপনাদের মগজ রুগী দিলাম যে এখন এই মাসলার সমাধান খুঁজেন মেয়ে যদি মনে করেন তাকে তাহলে তাকে आ, और भाई था के तो भाई अर्ध्य करेंगब मारते थको एरक फतुआ ना मसला मसलान शरिये एक कथा बोल कमिल उमर तला और फैसला समय अवसर देख अहर घटे এ গত কয়েক মাস আগে আমার এলাকায় ঘটেছে আহ যে ক্ষেত্রে স্বামীর ঘরে গিয়েছে স্বামীর ঘরে গিয়ে দেখে যে ও কিছুই নেই গুপ্তঙ্গ আছে কিন্তু কাজ কাজের যোগ্য না এখন ওই রাতি যদি টান দেয় সকাল বেলা বলছে হইলো না সালাম আর আরবি ভাষায় বিদায় গেল বাবার বাড়ি আর যাব না এটা তো করছে করছে না করছে না তো রকম করবে না ওকে সুযোগ দেবে বছর অপেক্ষা করো এক বছর মহিলাকে অপেক্ষা করিয়েছেন আর ও স্বামীকে বলছে তুমি এক বছর যাও চিকিৎসা করো এলাজ জালা সানাত এক বছর তাকে অবসরে দেওয়া হবে যাও চিকিৎসা করো আর দেখো আর তারপর যদি সক্ষম হয়ে যেতে পারো তাহলে ঠিক আছে রাখো আর না হইলে তখন ওই মহিলাকে বা ওই পাত্রীকে বলা হবে যে তুমি এখন চলে যেতে পারো ঘটাতে পারো তাহলে সাঁতে সাথে বলবো যে ভাত খাবো না থাকবো না এটা চলবে না এই হচ্ছে হাদিস উমার তালের মৌকুফ এবং তার জামানের আমল আর খোলাফের অনশনের নির্দেশ দেওয়া হয়েছে অরিজা আলহ সেকাত এই হাদিসের বর্ণনাকারীরা হচ্ছে আস্থাশীল হাফিজ রহমতুল্লাহ আলী বলেছেন আলা উমার এই হাদিসগুলি থেকে যেসব মাসাইল জানা যায় প্রায় সবগুলি আমি কথাগুলি যদি উল্লেখ করি তো প্রায় ওই রকমই কথাগুলি আবার ফিরে আসবে এই দুটি হাদিস দ্বারা জানা যায় কি জানেন स्वामी स्त्री दोजे एक रकम दोष आई दोषगुल आलोचना दोष विच्छेद स्वाधीनता मे पक्षा ऐल दोषा अवस्था विवाह बंधन थे तो विवाह सही शुद्ध हो प्रश्न किलबें विवा सही है सही ना होदी क्या करते बला तुम्हारे स्त्री तो है ইজাব কবুল যেগুলি রোক নারকান্ন শর্ত রয়েছে সেগুলি পুরা করলেই বিবাহ সহিদ্ধ হয়ে যাবে মা ওজুদ্দিন স্বামী স্ত্রী দুজনের মধ্যে আইব দস্তুটি পাওয়া সত্ত্বেও বিবাহ সহি শুদ্ধ হয়ে যাবে আমাদের জিজ্ঞেস করেছেন মহিলা যদি সময় না দেয় এক বছর আদালত আদালতের আশ্রয় নিবে কারণ এইসব ক্ষেত্রে আহ মীমাংসার জন্য আদালতই চূড়ান্ত ফায়সলা করবে কারো ফতুয়া দিয়ে ফেসলা হয় না যখন দ্বন্দ্ব হয় তখন আদালত হয় গ্রাম্য বিচার সালিশ মেনে নিবে নাও মানতে পার কিন্তু আদালতের ফাইসালা মানা ছাড়া উপায় নেই মুসলিম দেশে মুসলিম আদালতে আশ্রয় নিবে যিনি গ্রান্ড মুফতি বর্তমান যে মুফতি রয়েছেন তার দাদা আর শাহিবিনফতি ছিলেন তার আগের মুফতি তার নাম ছিল মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ রাহেম প্রভাবশালী আলম ছিলেন তিনি বলছেন আজ শাহি আন্নাল উকমা সঠিক মত হচ্ছে যে মাজা হওয়া নিঃসন্তান সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা স্বামীর মধ্যে নেই অথবা গর্ভ ক্ষমতা স্ত্রীর মধ্যে নেই মহিলার মধ্যে নেই এই এইরকমের যদি সমস্যা থাকে এটা হচ্ছে দোষ। কারণ আহাম্মা কারণে মিনা বিয়ে করার গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে হাসিল করা ছেলে মেয়ে হাসিল করা আল্লাহরা তবে স্বামী স্ত্রীর মাঝে কিছুটা পার্থক্য আছে মহিলা যদি জানতে পারে যে এই স্বামীর ছেলে মেয়ে হবে না তাহলে মহিলা তো আর অন্য কোন স্বামীর কাছে যেতে পারছে না না। তাহলে সারা জীবন কোন ছেলে মেয়ে পাবে না এই ক্ষেত্রে তাহলে মহিলার অধিকারটা বেশি হয় বিবাহ বিচ্ছেদের ঠিক না আর পুরুষ যদি দেখে যে আমার বিয়ে করে নিয়ে আসলাম স্ত্রী বাচ্চা হবে না গর্ব ধারণ করতে পারবে না তাহলে তার জন্য। আরো তিনটা রাস্তা আছে এইটাকে রেখে দিয়েও আরো তিনটা করতে পারবে তো সেই ক্ষেত্রে তারপর অধিকার আছে যদি মনে করে যে না আমি এত বিয়ে করতে পারবো না আর আমি রাখবো না অধিকার আছে কিন্তু এই ক্ষেত্রে তার পার্থক্য আছে হ্যাঁ ছেলে এবং মেয়ে বা স্বামী স্ত্রীর মাঝে পার্থক্য রয়েছে এই কথা বলছেন শেখার কথা একটু আগে উল্লেখ করলাম তিনি বলছেন যে শুধু একটি চারটি দোষ নাই এমন যে কোনো দোষ যেই দোষের কারণে বিবাহের লক্ষ্য উদ্দেশ্যগুলি ব্যাহত হয় বিবাহ যে উদ্দেশ্য করেছিলাম উদ্দেশ্য সফল হলো না উদ্দেশ্য এইরকম যদি হয় যেমন ছেলে মেয়ে হাসিল করা অথবা ভালোবাসা সম্পৃতি। তাহলে এই ক্ষেত্রে স্বাধীনতা থাকবে স্বামীরও থাকবে স্ত্রীর ব্যাহত হতে পারে সেই ক্ষেত্রে স্বাধীনতা থাকবে স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটাব দোষ সম্পর্কে আরো বলছেন ভাষ্যকার আন্নাল আই বা দোষটা প্রথম রাতে জানতে পারল দেখা সাক্ষাতের পরে এখানে রয়েছে। স্বামী سپت شروع অপরের سداچر অধিকার। এ সম্পর্কে আমাদের আলোচনা হবে ইনশাআলা তাল্লা সাহাৎ রাখলে ওসাল নবীন মহম্মদালাম